সংজ্ঞা ভাষার বিভিন্ন দিক ও আমরা যে ইতিহাসগুলিকে নিয়ে আলোচনা করছি তাকে সংজ্ঞায়িত করার নানা পদ্ধতি আছে এই সংজ্ঞার সবগুলি একটি অপরটির সঙ্গে সম্মত নাও হতে পারে আমরা এই প্রতিবেদন জুড়ে নির্দিষ্ট কিছু শব্দ ও শব্দবন্ধ বিশেষভাবে ব্যবহার করেছি আমাদের সেই সব মূল শব্দ ও শব্দবন্ধগুলির সংজ্ঞা এখানে দেওয়া হল প্রভাবশালী ভাষা যে ভাষাগুলি হয় একটি নির্দিষ্ট এলাকার সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর কথা বলার ভাষা না হয় যেগুলি আইনি রাজনৈতিক বা সাংস্কৃতিক শক্তির মতো ঐতিহাসিক শক্তি ও বৈধতার নির্দিষ্ট রূপের মাধ্যমে আধিপত্য বিস্তার করে উদাহরণস্বরূপ দক্ষিণ এশিয়ার অন্য অনেক ভাষার তুলনায় হিন্দি একটি প্রভাবশালী ভাষা বিশেষ করে হিন্দি নিজেই যখন একটি ভাষা পরিবার বা কেউ কেউ বলেন কোট উপভাষা আনকোট একই রকমভাবে চীনের অন্যান্য দেশীয় ভাষা বা চীনা ভাষার অন্যান্য রূপগুলির তুলনায় ম্যান্ডারিন চীনা সরকারি নীতির মাধ্যমে সে দেশের একটি প্রভাবশালী ভাষায় পরিণত হয়েছে বেশ কিছু প্রভাবশালী ভাষা আবার কোনো কোনো দেশ বা অঞ্চলের কোটানকোট জাতীয় বা কোটানকোট কার্যকরী ভাষাও বটে ইউরোপীয় ঔপনিবেশিক ভাষা পশ্চিম ইউরোপের ভাষা যা পশ্চিম ইউরোপীয় বিভিন্ন সংস্থা ও সরকার দ্বারা উপনিবেশ স্থাপন প্রক্রিয়ার মাধ্যমে ১৬ শতকের পর থেকে আফ্রিকা এশিয়া আমেরিকা ক্যারিবিয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ জুড়ে ছড়িয়ে পড়ে এই ভাষাগুলির মধ্যে রয়েছে ইংরেজি স্পেনীয় ফরাসি পর্তুগিজ ডাচ এবং জার্মান লক্ষণীয় যে এই ভাষাগুলি শুধুমাত্র লাতিন আমেরিকা ব্র্যাকেট মধ্য ও দক্ষিণ আমেরিকা ব্র্যাকেট ক্লোজড নয় উত্তর আমেরিকার দেশীয় জনগোষ্ঠীগুলির কাছেও কোট উপনিবেশকারী আনকোটদের ভাষা ছিল গ্লোবাল সাউথ এবং গ্লোবাল নর্থ কোট গ্লোবাল সাউথ আনকোট শব্দবন্ধটি আফ্রিকা এশিয়া লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের অঞ্চলগুলিকে বোঝায় যেগুলি পশ্চিম ইউরোপীয় দেশগুলির উপনিবেশ ছিল এটি ভূগোলের কোনো পরিভাষা হিসেবে বোঝানো হয় না বরং এর দ্বারা ঐতিহাসিক ও চলমান আর্থ ও রাজনৈতিক পরিস্থিতিকে বোঝানো হয় যা এই দেশ ও অঞ্চলগুলির বৈশিষ্ট্য এবং যা এই অঞ্চলগুলিকে ইউরোপ ও উত্তর আমেরিকার সুবিধাভোগী দেশগুলি বা কোট গ্লোবাল নর্থ আনকোট থেকে পৃথক করে এটি গ্লোবাল সাউথের অধিকার আন্দোলন কর্মী ও স্কলারদের তৈরি করা ও প্রচার করা শব্দবন্ধ যার মধ্য দিয়ে কোট অনুন্নত আনকোট কোট উন্নয়নশীল আনকোট ও কোট তৃতীয় বিশ্ব আনকোট এর মতো শব্দবন্ধ যেগুলিকে নিন্দা সূচক ও অবাঞ্ছিত বলে তারা মনে করেছেন সেগুলিকে কাটিয়ে ওঠার চেষ্টা করেছেন যেহেতু ঔপনিবেশীকরণের ফলে গ্লোবাল নর্থে বহু আদিবাসী জনগোষ্ঠী গণহত্যা বা ধ্বংসের শিকার হয়েছিল এবং যেহেতু গ্লোবাল সাউথের কিছু ব্যক্তি ও সম্প্রদায়ও তাদের নিজেদের জনগণের ঔপনিবেশীকরণে অংশ নিয়েছিল ও সেখান থেকে লাভ করেছিল তাই আমরা কখনো কখনো বলে থাকি যে গ্লোবাল নর্থের মধ্যেও তাদের নিজস্ব গ্লোবাল সাউথ আছে আবার গ্লোবাল সাউথের মধ্যেও তাদের নিজস্ব গ্লোবাল নর্থ আছে এই কাঠামো ও প্রক্রিয়াগুলি এই অঞ্চলগুলির ভাষার অবস্থানকেও প্রভাবিত করে ব্র্যাকেট মাইনরিটাইজড মেজরিটি পরিভাষাটি দেখুন ব্র্যাকেটক্লোজ আদিবাসী ভাষা একটি নির্দিষ্ট অঞ্চল বা স্থানের আদিবাসী জনজাতির কথা বলার ভাষাগুলি হলো আদিবাসী ভাষা আদিবাসীদের কোট আদি মানুষজন আনকোট বা পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গার আদি বাসিন্দা হিসেবে দেখা হয় যে জায়গাগুলির পরবর্তীকালে ঔপনিবেশীকরণ ঘটে এবং ভিন্ন কোনো সাংস্কৃতিক গোষ্ঠী সেখানে বসবাস শুরু করে বিশের সাত হাজারেরও বেশি ভাষার অধিকাংশই আদিবাসী জনগোষ্ঠীর লোকেরা ব্যবহার করেন ভাষা ও উপভাষা আমরা মানুষের মধ্যে প্রকাশের যে কোনো কাঠামোগত পদ্ধতিকে ভাষা হিসেবে বিবেচনা করি তা কণ্ঠস্বর শব্দ সংকেত অঙ্গভঙ্গি বা লেখা হতে পারে যা শুনে একই ভাষার বিভিন্ন প্রকার বৈচিত্র্য বলে মনে হয় তাকে কিছু ভাষাতাত্ত্বিক কোটানকোট উপভাষা হিসেবে সংজ্ঞায়িত করেছেন কিন্তু সেটা বোধ কোট পারস্পরিক বোধগম্য আনকোট হতে পারে যা এই বিভিন্ন বৈচিত্রের সকল ভাষাভাষী বুঝতে পারেন এবং তারপর নিজেদের মধ্যে কথাবার্তা বলতে পারেন যাই হোক যেহেতু কোটানকোট ভাষা এবং কোটানকোট উপভাষা এর মধ্যে পার্থক্য সংজ্ঞায়িত করার প্রক্রিয়াটি সাধারণত ক্ষমতা ও সুবিধার ঐতিহাসিক প্রক্রিয়াগুলির উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি রাজনৈতিক ব্র্যাকেট ভাষাগত হওয়ার পরিবর্তে ব্র্যাকেট ক্লোজড পছন্দ তাই আমরা উপভাষা এই পরিভাষাটি এই প্রতিবেদনে খুব কমই ব্যবহার করেছি আমরা কোট ভাষা পরিবার আনকোট কোট শব্দপন্থটি ব্যবহার করতে পছন্দ করি যা দেখায় যে এমন অনেক ভাষা রয়েছে যেগুলির একই ইতিহাস থাকতে পারে কিন্তু তাদের আলাদা বৈশিষ্ট্যও রয়েছে আরবি চীনা বা হিন্দি ভাষার পরিবারের মতো আঞ্চলিক ভাষা এই প্রতিবেদনে আমরা স্থানীয় ভাষা হিসেবে সংজ্ঞায়িত করেছি সেই ভাষাগুলিকে যেগুলি কোনো দেশ বা অঞ্চলে সর্বাধিক সংখ্যক লোকের কথ্য ভাষা প্রান্তিক ভাষা বর্তমান প্রতিবেদনে প্রান্তিক ভাষা হলো সেই ভাষাগুলি যেগুলি ইন্টারনেটে ভাষা সাপোর্ট বা কন্টেন্টের অর্থাৎ সেই ভাষায় লভ্য তথ্য ও জ্ঞানের নিরিখে প্রকট নয় জনসংখ্যা বা বক্তাদের সংখ্যার পরিবর্তে এই ভাষাগুলি প্রান্তিক হয়েছে পুঁজিবাদ এবং ঔপনিবেশীকরণ সহ ক্ষমতা ও সুবিধার ঐতিহাসিক ও চলমান কাঠামো দ্বারা কিছু প্রান্তিক ভাষা ইতোমধ্যেই বিশ্বে বিপন্ন ব্র্যাকেট অনেক আদিবাসী ভাষার মতো ব্র্যাকেট ক্লোজড কিন্তু কিছু কিছু প্রান্তিক ভাষা এখনও তাদের অঞ্চল বা বিশ্বের উল্লেখযোগ্যভাবে সংখ্যাগরিষ্ঠ লোকের কথ্য কিন্তু তবু। অনলাইনে তাদের প্রতিনিধিত্ব অনেক কম ব্র্যাকেট যেমন পাঞ্জাবি ও তামিল বা হাউসা ও জুলু এশিয়া ও আফ্রিকার এমনই কয়েকটা প্রভাবশালী ভাষার উদাহরণ সংখ্যা সংখ্যালঘু এবং সংখ্যা গরিষ্ঠ ভাষা সংখ্যা সংখ্যালঘু ভাষা সেইগুলি কোনো বর্ণিত অঞ্চলে যেগুলি জনসংখ্যার একটি সংখ্যালঘু অংশের ব্র্যাকেট সংখ্যার পরিপ্রেক্ষিতে ব্র্যাকেট ক্লোজ দ্বারা কথিত এবং সংখ্যাগরিষ্ঠ ভাষা হল সেই জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশের ব্র্যাকেট সংখ্যার পরিপ্রেক্ষিতে ব্র্যাকেট ক্লোজ কথিত ভাষা মাইনরিটাইজড মেজরিটি ক্ষমতা এবং সুবিধার ঐতিহাসিক ও চলমান কাঠামোর ফলে বিশ্বজুড়ে বিভিন্ন সম্প্রদায় এবং জনগণের ওপর বৈষম্য ও নিপীড়ন ঘটে ক্ষমতা এবং সুবিধার এই রূপগুলি প্রায়ই আন্তঃ সম্পর্কযুক্ত হয় ফলে কিছু সম্প্রদায় একাধিক উপায়ে সুবিধাবঞ্চিত বা নিপীড়িত হয় উদাহরণস্বরূপ লিঙ্গ জাতি যৌনতা শ্রেণী বর্ণ ধর্ম অঞ্চল সক্ষমতা এবং অবশ্যই ভাষার কারণে অনলাইন হোক বা পার্থিব জগতে এই সম্প্রদায়গুলি জনসংখ্যা বা সংখ্যা অনুসারে বিশ্বে সংখ্যাগরিষ্ঠ কিন্তু প্রায়ই তারা ক্ষমতাসীন অবস্থানে থাকেন না ফলে তাদের সঙ্গে সংখ্যালঘুর মতো আচরণ করা হয় অন্য কথায় তারা কোট বিশ্বের সংখ্যালঘু হয়ে থাকা সংখ্যাগরিষ্ঠ আনকোট আরও জানুন কীভাবে এই প্রতিবেদনটি উদ্ধৃত করবেন আরও জানুন আমাদের সম্পদ এবং অনুপ্রেরণা সম্পর্কে